একশো পার্সেন্ট যারা নবীলকে ফলো করে রাষ্ট্র চালাবার চেষ্টা করেছেন রাষ্ট্র পরিচালনার জন্য চেষ্টা করেছেন চারজন খলিফা ও বকার ওমার ওসমান আলী তারপরে পঞ্চম খলিফা বলে উমান আব্দুল্লা এই তিনি সেই যুগে তার তার পূর্বে আর যেসব ছিল তাদের মধ্যে ধন সম্পদ স্টেট তারা নিজের করে রেখে রেখেছিল সবগুলিকে তিনি বেতুল মালে জমা করে দিয়েছিলেন তার স্ত্রী যখন একজন রাজার মেয়ে বিয়ে হে আসলেন তিনি যখন যেই দিন রাজা হলেন বললেন যে তোমার যে গয়না আছে সব বাইতুল মালে জমা করে দাও এক্ষুনি নিয়ে গিয়ে জমা করে দাও যা কিছু সম্পদ আছে আর তোমার বাবা অনেক জুলুম করেছে কোনটি যে তার হালাল আর কোনটি যে সরকারি মাল আমার জানা নেই সুতরাং কিছুই রাখবো না আমি তো খলিফায় রাশেদিনদের মতো আব্বাকর উমার উসমানের পথে তিনি চলেছেন নবিশ ইসলামের পথে তিনি চলেছেন এই তাকে খলিফায় রাশেদ বলা হয় জি